তারা একে অপরের নিকট জিজ্ঞাসা করছে বড় ঘটনার অবস্থা জিজ্ঞাসা করছে যা সম্বন্ধে তারা মুখতালিফুন মতভেদ করছে কাল্লা কখনো এরূপ নয় সাইয়া আলমন তারা সত্তরই জানতে পারবে অনন্তর কখনো এরূপ নয় সাইয়া আলমন তারা অচিরেই জানতে পারবে আলম নাজা আল আমি কি করিনি আল আর দমিহাদা জমিনকে বিছানা ওয়াল জিবালা এবং পর্বত সমূহকে আওতাদা জমিনের জন্য পেরেক স্বরূপ নির্মাণ করেনি। আরামের উপকরণ আর আমি রাত্রি বানিয়েছি লিবাসা আবরণের বস্তু ওয়জা আল্লাহ আর আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময় নির্মাণ করেছি আর আমি প্রস্তুত করেছি এক উজ্জ্বল প্রদীপ অর্থাৎ সূর্যকে মিনাল মহি আর আমি পরিপূর্ণ এবং আমি পানিপূর্ণ মেঘমালা হতে বর্ষণ করেছি মা আং প্রচুর বৃষ্টি যেন আমি সে পানি দ্বারা উৎপন্ন করি নাবাতা, শস্য ও সবজি উদ্ভিদ ও জান্নাতিন আলফাফা এবং নিবিড় উদ্যান সমূহ ইন্নাইয়ামাল ফাসুলি নিশ্চয় বিচরের দিন কানামি কতা নির্ধারিত রয়েছে অনন্ত তাতে বহু দরজা হয়ে যাবে জিবালু আর পাহাড় সমূহকে স্থানচ্যুত করা হবে ফাঁকানাত সারোয়াবা যাতে তারা থাকবে আহ অনন্তকাল पूर्ण प्रतिदान তারা ভয় করত না হিসাবা হিসাব নিকাশের এবং তারা অবিশ্বাস করতনা আমি হবে সংরক্ষিত রেখেছি ফাজুয়ু সুতরাং এখন তোমরা তোমাদের সে কৃতকর্মের সাথ গ্রহণ করো ফালান আমি তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকবো ইনালীল মুক্তা নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে মাফাজান সফলতা হাদা এক অর্থাৎ উদ্যান সমূহ আঙ্গুর পুঞ্জ ও কাওয়া বা আতরা বা আর সমবয়স্ক নব যুবতীগণ রয়েছে এবং পানপাত্র সমূহ দিহা পরিপূর্ণ ফিহা আপনার প্রতিপালকের পক্ষ হতে যথাযোগ্য পুরস্কার আসমান আসমানসমূহ ও জমিন এবং এতদভয়ের মধ্যস্থিত সমস্ত বস্তুর মালিক তার পক্ষ হতে অধিকার কারো হবে না যে আবেদন করে দণ্ডায়মান হবে কেউই কথা বলতে পারবে না সে ব্যক্তি ব্যথী যাকে আল্লাহ অনুমতি দেবেন এবং সে কথাও ঠিক ঠিক বলবে আমি তোমাদেরকে এক আসন্ন আজাবের ভয় প্রদর্শন করলামু যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের ওই কৃতকর্মসমূহ প্রত্যক্ষ করবে যা সে সহজতে করেছে আর কাফের বলবে ইয়ালাই তানি কুংতু তুরবা হায় আমি যদি মৃত্তিকা হয়ে যেতাম